দুনিয়া এবং আগেরাতে উনি মুসলমানদের সফল জীবন লাভ করার ছয় কর্মসূচির প্রথম কর্মসূচিটি আল্লাহ জ্ঞানে এবং মহিয়া নামা দাঁড়ায় দুই নম্বর কর্মসূচি অনত্যক কাজ ছাড়িয়া দেওয়া যে কাজের দ্বারা দুনিয়ার জীবনেও কোন উপকার হয় না আপেলের জীবনেও কোন ভালো ফল করা যায় না আপনারা কি মনে করেন যে কাদের তারা দুনিয়াতে ওরকম বাধা করাই হাতে রাতে অর বা এই কাজটা দরকারি কাজ না ভালো দোকান আপনারা দেশের মধ্যে ভালো দোকান করুন কতটা ও বলি তো ই তার বিবরণ দিয়া সারা এক কথা একটা টেলিভিশন টেলিভিশন কি আলু নিকা এই খবর দেখা যায় না শোনা যায় টেলিভিশন খবর শোনার লাগে টেলিভিশন টেলিভিশন ছাড়া খবর শোনার ব্যবস্থা কোনো লাগলো ফালতু ফালতু নি না ফালতু আল্লাহ বলেন উনি মুসলমান দুনিয়া আগের সাথে জীবন লাভ করতে চাও এক নম্বরে নামাজের অনুযায়ী যাও দুই নম্বরে ফালতু মানুষারিয়া অনাত্মা যা সমস্ত তাদের বিম জিয়া শেষ করা না শুধু তালিকা স্মরণ রাখেন সফল জীবন লাভ করার দিন সমস্ত ছাইয়া দেয়া তিন নম্বর তিন নম্বরে দুনিয়া আগের সফল জীবন লাভ করার তিন নম্বর কর্ম শুধু যাদের অন্তর না পা তাদের আত্মাকে পাঠ যাদের অংশ আত্মা না ভাত পিঠা করার কথা বলছি আমি দেখছি সব কেটে বলছি মানুষের জীবনে যত পাবের নাম আছে সকল পাবের দুইটা বোঝা ফলাফল আছে একটা ন একটা পাবের সাদা একটা পাবের যত না একটা মজা। তাহলে মজার অনেক বড় যেমন ধরো বদরের নামাজের সময় গুমের মজার লুবে বিছনা চাল নামাজ করল না কতখন মজা করল এক ঘন্টা সদরের নাম প্রায় এক ঘন্টার সময় লাগে না বলিয়া গুমের মজা লুটল কতক্ষণ সময় এক এই কারণে এক যখন নামাজ না দুই কুটি অষ্টলে থাকলে গোটা আগাম করছে গুম কাটছে তবুও গুমের মজার লুবে বিছনা থাকছে না নামাজ না নামাজ পড়ছে না এই নমাজ না পড়ার মজা এক ঘন্টা সাদা দুই কুটি অষ্ট আশির খরচ মজায় আর সমান সমান না কাটা থাকবে তখন দুবে এত তুচ্ছ বাজার রুবে এত ভয়ঙ্কর সাদা করিয়া করে না তুচ্ছ বাজার রুবে ভাগ করে এই লুকের মন মানসিকতা এই লুকের দিব বাগানাবটা জিনিস পাপনা নামা এইটা স্ত্রী রেকার দেখেন যে বেটায় বাঘের ভয় করে না ভগার রুবে ভাগ করে এটা আত্মা নামান নারীর লোকের বেহর গা তোলা ভাবনা মজা নাই সাজা আছে মজা বলো না সাজা বড়া বড় যদি কেউ সাজা হয়ে করে না মজার লোভে নারীর লোকের বেহর গা তোলে তার না ভাব যখন যদি কি সাদে মুড়ির বেগের না কিসের আত্মা ভাবনা না মুড়িদের কীাখর পাতায় কীাখর লাইছে গোবর লঙ্গি ভাস হয়েছে এই লঙ্গি দিচ্ছে আর না গোবর সারানি লাগবে তো বউরে যখন করে পেশা দই আছে আর পেশাবের দই আর সব গোবর সারাইছে লিটা লঙ্গি ভাগ হয়ে গিয়ে দিবি নানাবাহ সরাইছে বেটার পরে না ভাস বেটিরা তারা বেসরা বেটির লোকের ভর্তা মানে আমার সামনে ইলাকান ইলাসন বন্ধবিধা আছে নি আপনারা দেশের অনেক রকম সরল লাগবে যে সমস্ত কি এরা আমি বেটির লোকের ভর্তা মানে না এরা ভণ্ডের দেশে বন্ধবিধা খালি গাভীর বানায় ভয়ী কাবির মক্কা গাভীর মদিনা কাহির তবলিক কাবির ইটা কাবির ইটা কাকির খালি কাভীর বানায় এটা নাকা ঘাটলের আঁকা কি ঘাটলের আমার পিঠের দরকার তো বাঙালি দেখবা ইটের কুয়াকা যায় না বলে আঠা হাত ধরে যায় যে বিলের মা যেভাগুড়ি দিলে বেভর্জা বেমা চিঙ্গি দিলে বেভর্তা হয়ে থাকে দিলে থাকে বেসরাঙ্গি দিলে বেচরা হয়ে থাকে সুদকুর মুি দিলে সুদকুরি থাকে বুসকুরমুড়ি দিলে বুসকুরই থাকে এই দুর্ভগ্ন তিন নম্বর কর্মসূচি সকল জীবন লন্ড করার কত নম্বর কর্মসূচি তিন নম্বর কর্মসূচি নানা হাতটাকে বিক্ষোভ আমি আগে বিক্ষোভের কথা মানুষ ততক্ষণ পর্যন্ত না লজ্জাস্থান হেফাজত করতে পারবে না যে সমাজে নারী পুরুষের পর্দা পালন করে না সুতরাং সার পালনের মাধ্যমে পুরুষের চরিত্র আর নারীদের সবিত্ব হেফাজত করো সফল জীবন লাভ করার চার আল্লা আল্লাহ বন্ধার দেওয়া আমানত রাখতে পারে বন্দার সাথে যাই হোক সমস্ত ব্যাখ্যা আল্লাহ বলেন পাঁচ নম্বর কর্মসূচি হলো করো সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি ছয় নম্বর কর্মসূচি নমাজ তখন আসুন আপনারা দেশে বদ্রল তাই খেলার বসে মাঠে মার্কায় একটা দুটো যায় ই ধরনের বজরে সময় কোন মে না মানে সময় কোনদিনে সে কেন অভ্যাত সময় করা কত কর্মসূচি কথা দিন এক নম্বর নমবে আল্লাহ দুই নম্বর সার তিন নম্বর মন পবিত্র কর সাত নম্বর চরিত্রজনক জীবন দান করবেন আর হাতে কি দান করবেন তার জীবন একজনের প্রশ্নের আর যতটা মানুষ দাঁড়িয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য জাননাতে একটা করে পানি বরাদ্দ করেছেন কিছু মানুষ না অধিকাংশ মানুষ দুনিয়াকে আইয়া জান্নাতে যাওয়ার কাম করে না এই কারণে তার জন্য বরাদ্দ করা যে বাড়ি আছে জান্নাতে হয় না বঞ্চিত হয়ে যায় যেমন নমরুক তারা কামুল সন্তান আবি আবুল হা আমর শরীরের অবস্থা যত জানি পশ্চিমা রাত্রের অবস্থায় আছে এই অবস্থায় যদি নহে জানা কাম করছে না এর মানে বঞ্চিত হওয়ার জান্ন শেষ পর্যন্ত আলবাহ মুসলমান বাড়ি তুমরা যদি এই ছয় কাম করো তাই তোমরা জন্য বরাদ্দ করা জান্নাত তুমরা পাইবা যেটা বঞ্চিত হয়েছে এরা খালি বালেন এই জান্নতে তোমাদেরকে গুণ আশি খারাপ জানাত একজনের আমি জানলাত আমি ভাইবানের জন্য তারা আমি যাবা লাগব মুসলমান হলি মুসলমান হচ্ছে আমি আবার জানি দেখুন যেন কতন্বরে খুব হয়েছে রমজান রাখবা আর